أما بعد فعن أبي هريرة رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على أبي بن كعب وهو يصلي فقال يا أبي فالتفت ثم لم يجبه ثم قال يا أبي فخفف أبي ثم انصرف إلى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليك أي رسول الله فقال وعليك السلام ما منعك أي أبي إذ دعوتك أن تجيبني فقال أي رسول الله إني كنت في الصلاة قال أولست تجد فيما أوحى الله إلي استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم قال بلى يا رسول الله لا أعود إلى آخر الحديث أبو هريرة رضي الله عنه برنناكرا ألا الرسول صلى الله عليه وسلم উবৈ ইবনে কাবের কাছে আসলেন এমন সময় যখন তিনি সলাত পড়ছিলেন কাব আল্লাহ রসুন এক সাহাবি যার সম্পর্কে মোহাম্মদ বলেছেন আকরাহম উবৈবন কাব সাবেদের মধ্যে বড় কারি হচ্ছেন উবৈবিন কাব রান এই উবই ইবন কাব সলাদ পড়া অবস্থায় তার কাছে আসলেন এসে তাকে ডেকে বলছেন হে উবাই হে উবাই তিনি মুখ ফিরালেন কিন্তু তার ডাকে জবাব দিলেন না কে নাম কি বলেন উবাই ইবনি তারপরে আল্লাহ রসুন আবার তাকে ডেকে বললেন এবারে তিনি হালকা করো উবাই উবাই সালাত হালকা করে আল্লাহ রসুন সালিসামের কাছে এসে বললেন আসসালামাইকুম আল্লা রসুল আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এটা হচ্ছে সালাম কিন্তু আল্লাহ রসুল তাই তিনি বলছেন তখন নবী করিম সাল্লাম তাকে বললেন সালামের উত্তর দেখুন কি বলেছেন অতএব এক করে হিসেবে সালামের সালাম করা যায় সালামের উত্তর দেয়া যায় কা হচ্ছে কুম সালাম মানে উবাই ইসি বানি হ্যাঁ উবাই আমি যখন তোমাকে ডাকলাম তখন তোমাকে আমার ডাকে সাড়া দিয়ে আসতে কোন জিনিস বাদ দিল উভাই বললেন দেখুন কথার আদব বলছেন আমি সলাতে ছিলাম আমি সলাৎ করছিলাম তখন নবী করিম সাল্লাম তাকে বললেন আল্লাহ আমার প্রতি যে কিতাব নাজিল করেছেন যে যে ওহিনাজ করেছেন ওহির মধ্যে এই আয়াতটি তুমি পাওনি কি আয়াতটি ইস্তজিবুলিল্লাহ রসুল তোমরা আল্লাহ ডাকে সারা দিয়ে এসো রসুলের ডাকাটাকে জীবন দান করার জন্য কি বোঝা গেল আল্লাহ রসুন সাল্লা আপনি নমাজে আসেন এই অবস্থায় যদি ডাকেন তবু তার ডাকে নমাজ ভেঙ্গে তার ডাকে জবাব দিতে হবে স্পষ্ট হচ্ছে কিনা এবারে উবাই বললেন আমি পেয়েছি কারণ তিনি ছিলেন হাফিজ আর তিনি যে হাফিজুল কাব কে আল্লাহ রসুল সাল ইসলাম নিজে বলেছেন রাবুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি তোমাকে সুরাবাইনা পাঠ করে শোনাব আমার রবকে আমার নাম ধরে আমাকে ডেকেছেন আমার নাম নিয়েছেন কাব এর উত্তরে বললেন হ্যাঁ তোমার নাম তোমার নিয়েছেন আর বলেছেন আমি খুশির আবেগে আনন্দে আনন্দিত পুলকিত হয়ে তিনি কেদে উঠলেন সুবাহ এখানে এমন আনন্দ পেয়েছেন কারণ আমার নাম স্বয়ং রবী নিয়েছেন বলি সুহান ইয়ারসুল্লাহ আমি পেয়েছি ইস্তজিবুলিল্লাহ রসুল ইদা হে আল্লাহ রসুল আমি আর এরকম করবো না আর ওরকম করবো না আমি ওটা রিপিট করবো না ভুল হয়ে গেছে তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটি সুরা শিখাবো তখন আল্লাহ রসুন তাকে বললেন আমি আশা করি যতক্ষণ পর্যন্ত আমি এই দরজা দিয়ে বের না হব হওয়ার তখন আল্লাহ রসুন সালিয়েছিলাম আমার হাত ধরে তিমেন তিনি আমার সাথে কথা বলতে লাগলেন আর আমি একটু বিলম্ব করছি কথা বলছেন তো আমি একটু বিলম্ব করছি বা আমি হাঁটছি কিন্তু আস্তে আস্তে হাঁটছি যেন দরজা পর্যন্ত না পৌঁছে যাই আগে ওই ঋণ শিখার আগে যেন দরজা পর্যন্ত না পৌঁছাই এজন্য একটু বিলম্ব করছি আমি শুভাহানাল্লাহ কারণ আমাকে বিশ্ব জানতে হবে বলছেন যখন আমরা চলে এলাম দরজার কাছে তখন নবী করিম সালামকে আমি বললাম যে সুরা সম্পর্কে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াদা করেছিলেন আমাকে জানাবেন ওই সুরা কোন সুরা তখন আল্লাহ রসুল সাল আলহসালাম তাকে প্রশ্ন করলেন তাইলে স্পষ্ট হয়ে গেছে কিনা এতটুকু যথেষ্ট সুরেফাতে সম্পর্কে হ্যাঁ সামনে আসছি দেখেন আসল কথা মোহাম্মদ বলছেন আল ওয়াল্লাযী নফসি বিয়দিহি মা আনজালা আল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল যাবুরি ওয়ালা ফিল আমার জান কসম খেয়ে বলছি আল্লাহ রব্বুল আলামিন তাওরাতে এই সূরার মতো অর্থাৎ উম্মুল কুরআন সুরে ফাতেহার মতো কোন সুরা নাজিল করেননি সোরে ফাতেহার নাম কয়েকটি হয়তো এই দুর্শী বলা সম্ভব হবে না পরের দর্শী ইনশাল্লাহ দিলে। এই হাদিসটি ইমাম ত্রিমেদি উল্লেখ করে বলছেন হাদিসুন উল হাসান এর মধ্যে সন্দেহ নেই আব্দুল আব্বাস বলেন فرافع رأسه فقال هذا باب من السماء فتح اليوم لم يفتح قط إلا اليوم فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم وقال أبشر بنورين أوتيتهما لم يؤتهما نبي قبلك فاتحة الكتاب وخواتيم سورة البقرة কাছে বসা ছিলাম কার কাছে বসা ছিলাম বলেন তো সবাই আপনাদের ঘুম যাক দু একজন ঘুমাচ্ছে বুঝির ভাব নাই কারণ কিছু মানুষ এসে বল দিয়ে ডুটি করেন তো ক্লান্ত বলেন কার কাছে বসেছিলাম উদ্দেশ্য ওখানে আচ্ছা আল্লাহ রসুল্লাহ উপর থেকে একটি আওয়াজ শুনলেন তখন ফরফ মাথা উপরের দিকে তুললেন বলছেন এবারে বললেন সামা। এটা হচ্ছে আকাশের একটি দরজা যে দরজাটি আজকে খোলা হয়েছে এর পূর্বে আর কখনো খোলা হয়নি জান্নাতের দরজা কতটি আছে আমরা জানি না আমরা এখানে বসে আছি আপনারা সেন্টারে নিজতরা বেসি এখানে উপরে উঠলেন যদি জিজ্ঞেস করা হয় কয়েকটা দরজা পার হয়ে আপনার ঢুকেছেন এখানে হয়তো না যারা আজকে নতুন ঢুকেছেন ঠিক না হ বলেন তো আচ্ছা তাহলে আকাশের দরজা আল্লাহ রসুন সাল্লাহ যখন নেয়ারা জিগেছেন আকাশের দরজা তার জন্য খোলা হয়েছে তিনি দরজা খোলা হয়েছে আর এরকম করে গেছেন সাত আকাশ আল্লাহটু এখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আকাশের একটি দরজা দরজা কতটুকু বলেননি আল্লাহ আলাম কত দরজা আছে আল্লাহ কিন্তু এই যে দরজা এই দরজা এর পূর্বে আর কখনো খোলা হয়নি ওই সময় উপর থেকে এক ফিরিস্তা নাজিল হলেন ফিরিস্তা অবতরণ করলেন নেমে আসলেন তখন বললেন আল্লাহর বলছেন এই হচ্ছেন একজন ফিরিস্তা ইনি জমিনে এর পূর্বে আর কখনো জমিনে আসেননি আজকেই এই প্রথম আসলেন তাহলে এমন মেহমান জিনিয়ার এর আগে আসেন তাহলে তার ইজ্জত বেশি না যদি এই জায়গায় আমরা দেখতে পাই হঠাৎ করে আমরা এখানে ধর্ষে বসা আছি হার শরীফের ইমাম যদি এখানে চলে আসেন কোন একজন ইমাম যেমন সৌরদেশ্বরাইম হাফিজ যদি আমাদের এই ক্লাসে কি বলছেন আমরা কত খুশি ক্লাসে বলেন হারাম চলে এসছেন ইমামুল হারামিল মদনী চলে এসেছেন আমরা কত খুশি আচ্ছা এই জায়গায় সাহাবা রাজিউল্লাহ মে উপবিষ্ট আছেন উপর থেকে এসেছেন নিয়ে এসছেন আল্লা পক্ষ থেকে বিশেষ সুসংবাদ উনি এসে বলছেন আপনি দুটি আলোর সুসংবাদ দিন। এ দুটি আলো আপনাকেই দেয়া হয়েছে এর পূর্বে আর কোনো নবীকে দান করা হয়নি ওই ফেরিসটা আর ফিরাজার কথা কে বলছেন এবার এই যে দুটি আলো কিহা আমার পড়ি না কি বলেন আল্লাহুল্লাহদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين غير المغضوب عليهم ولا الضالين দেখানো উদ্দেশ্য কোরআন পড়ানো না কোরআন না। কারণ কেউ কেউ বলে সুরেফ বিসমুল্লাহ রহমান রহিম সুরফ ফাতেহার অংশ এই জন্য পড়লাম একটা বাদ দিয়ে দিলাম বুঝবার জন্য আচ্ছা যে হোক আর কি বিশেষ করে নিয়ে শেষ পর্যন্ত আমরা রসুল থেকে নিয়ে শেষ পর্যন্ত আর এই দুই আয়াতের অনেক বেশি েশতু এরত প্রতি রাতে পড়ার ফজিলত মজুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান ক্বারা আয়াতেইন মিন আখির সূরাতি আল-বাকারা কাফতা যদি কোন ব্যক্তি সরে রাত আলী যদি রাতের শুরুতে পড়ে তাহলে বিকাল পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমীন তাকে সব রকমের আপদ বিপদ থেকে মুক্ত রাখবেন মাহফুজ আর সংরক্ষিত রাখবেন আর আরেক ব্যাখ্যা করেছেন এই দুটি আয়াত পড়লে জন্য সালাত এরকম আর এইসম বলেছেন এটা হচ্ছে দুটি নূর এক নূর আর আরেক নূর সুরে বাকার শেষ দুটি আয়াত আর্ন হয় কেউ হয়তো বলেছেন লিল্লা হিমাফ ইসলাম থেকে কিন্তু অন্য হাদিস দ্বারা বুঝে যায় আমার রসুল থেকে শেষ পর্যন্তই আরেকটি হাদিস বলি ফাতে তারপরে ক্লাস শেষ করে দেব এই রিবায়ত সহিমে রিবায়ত বর্ণনা করেছেন আবু রাইহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সলাৎ আদায় করল কিন্তু তাতে উমিল কোরআন পাঠ করল না তাহলে এটি হচ্ছে ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ কি নক্স ত্রুটি ত্রুটি ত্রুটি আর কি গের তান অসম্পূর্ণ সয়েব রাতে না পড়লে নমাজ ত্রুটি ত্রুটি ত্রুটি অসম্পূর্ণ পাঠ যদি স্বেচ্ছায় মানুষ না করে সলাতে সলাত হবে ইমাম মুক্তদি একা এক নমাজ আদায়কারী সকলের জন্যই সুরেফাতেহা পড়া জরুরি বললেন বলেছেন যদি কেউ সলাতে না পড়ে তাহলে তার প্রশ্ন করা হল ইমাম। আমরা ইমামের পিছনে থাকি তাহলে কি করব ঠিক আছে না এখন দেখা যায় অনেক বাংলাদেশি রয়েছে আমাদের দেশের ইন্ডিয়া পাকিস্তান বিশেষ করে দাঁড়িয়ে থাকেন কিছুই পড়েন না হামুস ঠিক না অলেন তো কারণ তারা বলেন না আমাদের মজহবে আছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মজহব না নবী বড় সব আলি কোন আলিম বড় না রসুল বড় কোন রসুল বড় কোন নেতা বড় সালামীদের থেকেও বড় সুহান বরং বলব সমস্ত সৃষ্টি ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ তাহলে এখন আপনি যে বলেন মেরে মে নেহি হ্যাঁ আমার মধে এই দলিলটা সত্য হল না মিথ্যা আপনারা এখন থেকে কি বলবেন বলবেন রসুল বলেছেন কি বলবো আমরা আমরা কোন ইমামকে তুচ্ছ না ইমাম ইমামের জায়গায় রয়েছেন আমার বাপের ইজ্জত আপনার বাপের ইজ্জত দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব বেশি আমাদের বাপের ইজ্জত আমাদের কাছে না যদি আমার বাপ একটা ক্লিনারি হয় যদি আমার বাপ একটা চামারি হয় যেকোনোই হোক কিছুতেই হোক না কেন কিন্তু আমার কাছে আমার আমার বাপের ইজ্জত দুনিয়ার মধ্যে যত বড়ই ভালো লোক হোক না কেন তার থেকেও বেশি সত্য না মিথ্যা আমি কোন আলেমদের পথে আমাদের হিংসা নেই কারো সমালোচনা আমরা করি না আমরা খারাপ পাই না যে খারাপ পায় সে হচ্ছে অসৎ লোক কারণ এইসব ইমাম আবু হানিতা রহমতুল্লাহ আলী ইমাম সিয়মতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম আহমদ বিন হাম্বাল বলুন এরকম হয় না হয়তো কোথাও তাই চলে আসতে পারে আমি এজন্য কোন এক ব্যক্তিকে একবার বলেছিলাম আপনি মা আবু হানিফার কথা বলেন আমি আমার যা বিশ্বাস আমি মনে করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত সত্য ইমাম আবু হানিফা যাই বলেছেন তাই করব না কারণ ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন হাদিস যদি সহি আমার মধব কার কথা এটা ইমের পিছনে ইমাম হয়ে বলব না না যথেষ্ট। বাকি ইনশাল্লাহ বিস্তারিত বিবরণ অন্যদিন করা হবে ইনশাল্লাহ এবারে শুনুন আবু রে প্রশ্ন করা হলো আমরা ইমামের পিছনে থাকি তাহলে ওটা পড়বো কিরকম তিনি বললেন কল্পনা করা না পড়া আমরা অনেক সময় বলি না আমাদের পরিবারে দেখবেন মনে মনে পড়ে নিন ভাই মনে মনে পড়া কি আওয়াজ না দিয়ে আস্তে আস্তে করে পড়া তাই না মনে মনে পড়া না এমনি কেউ এটা বুঝে এটা হচ্ছে পরিবেষা আমাদেরও পরিবেশা মাসা আল্লাহ তুমি পড়ো কারণ এটা মনে যদি চিন্তা করা হয় তাহলে এটা পড়া হবে না এটা আরেকটা জিনিস কারণ তিনি বলেছেন বিহাফি নিকা তুমি নিজে নিজে পড়েন আনাইলে বলবো কি নিজে নিজে পড়ো না মানে কি মনে মনে পড়ানো না আস্তে আস্তে পড়েন কারণ তিনি বলেছেন পড়ো যদি আমি মনে হয় এরকম করি তাহলে পড়া হবে তাহলে জীববাণাড়াতে হবে মনে মনে পড়ো কারণ আমি আল্লাহ রসুন বলতে শুনেছি আল্লাহ বলেছেন আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেবো আব্দি মানে কি আব্দি আব্দি মানে আমার বন্দার জন্য ফর মাই আমার বন্দার জন্য এরপরে আল্লাহ বলেন আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আপনি যখন এরকম আল্লাহ হ্যাঁ আলহামদুল্লাহর আলমিন আর আল্লাহ আমাদের আল্লাহাম শুনে তিনি বলবেন আমার বান্ধা আমার প্রশংসা করেছে মাশা আল্লাহ এবারে যখন বান্দা বলে আর আর রহমান পরম দয়ালু যখন এ কথা বলেন আল্লাহ বলেন আসনা আলাই আব্দি আমার বান্দা আমার প্রশংসা আবার করল গুণগান বর্ণনা করলো আবার যখন বান্দা বলে বিচার দিনের মালিক আল্লাহ বলেন মজ্জাদি আবদিন আমার বান্দা আমার সম্মান বর্ণনা করেছে হ্যাঁ মজ্জাদি আবদি আমার সম্মান বর্ণনা করেছে মানিজ্য তুর কথা বলেছে আমার বরত্ব প্রকাশ করেছে আমার বান্দা আমার বন্ধা আমার প্রকাশ করেছে আমরা আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই আল্লাহ বলেন যা চাইবে আপনি খেয়াল করুন এর এক অংশ আল্লাহ আর এক অংশ আমার কিরকম হলো আমি যখন বললাম ইয়া না আমরা তোমারই ইবাদত করি তাহলে এটা কার হচ্ছে আল্লাহর কোন প্রয়োজন আছে আল্লাহ কারো মুখাপিকি না আমরা সকল সবাই আল্লাহর মুখাপিকি সমস্ত সৃষ্টি রব্বুল আলমিনের মুখাপিকি কিন্তু রব আলমিন কারো মুখাপিক না সুবাহ আল্লাহ এরপরে বান্দা বলে দোয়া এল মু হের তুমি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও সরাতে মুস্তকিম দেখিয়ে দাও কত পথ আছে এদিক সেদিক বেদাতি পথ গুমরাহের পথ কুফরির পথ নাস্তিকোবাদের পথ বেহায় আপনার পথ আল্লাহ নাফরমানির পথ আমাকে দূরে রেখে তুমি যে পথ তোমার নির্বাচিত বুঝি শুনে আমাদেরকে যদি আমরা বলি তাহলে এটা আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কবুল হবে বেশি বলি নবাজে মুস্তকিম কিন্তু মনের সনাতের জন্য বন্দা বলছে কার পথে এখানে ও আল্লাহ তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ নবীদের পথ সিদ্ধিকদের পথ শহীদদের পথ মেঘলুকদের পথ মহানল মালিকের কার পথ বলেন সিদ্দিকদের পথ শহীদদের পথ নেগলুকদের পথ তাহলে আমরা যদি দুনিয়াতে থাকি নেগলুকদের সাথে তাহলে কেয়ামতের দিন উঠবুকদের সাথে আর যদি দুনিয়াতে থাকি অসতলুকের সাথে তাহলে কেয়ামতের সাথে উঠতে হবে কিন্তু আমরা ইনশাল্লা অসতলুকের সাথে চলবো না আমরা ভালো লোকদের সাথে চলবো সবাই কি বলেন ইনশাল তাহলে সবাই একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তান করো আচ্ছা আছেন এরপরে বলে দিলেন তাদের পথ না যারা উপর আল্লাহবা আর যারা আমরা এবারে মকদুব আলহিম কারা আহ ইম বলেন ইহুদি আর দলিন বলতে কারা নাসারা ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না আর নাসারা জানে না এমনি বলে এজন্য আমরা যা জানি সে অনুযায়ী যে আমরা আমল করি এবারে আমরা যদি সে অনুযায়ী আমল করি আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করি আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে চলি তাহলে রবুল আলামিন বলেছেন ওমান ইতা আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআম আল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াল শুহাদা যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে যারা আল্লাহর আনুগত্য করবে রাসুল সালের আনুগত্য করবে তারা থাকবে অন্যান্য নবীদের সাথে থাকবে সিদ্দিকদের সাথে থাকবে সিদ্দিকিনের সাথে আর এই লিডার নেতা হচ্ছেন এই উন্মতের আবু বক্র সিদ্দিক র ঠিক আছে কিনা ভাই শহীদদের সাথে তারা থাকবে আর এই উম শহীদদের নেতা হচ্ছেন বলেন সুবাহের নেতাকে হামজা বিন আব্দুল মুহ রসুন এর জিগোর টুকরা কলিজার টুকরা নবীর আপন চাছা হামজা বিন আবদুল মুখ্লাহ শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মু আরেকটি দেওয়াতে হাদিসকে হাসান সাব্যস্ত করেছেন আমি আরো বলেছি আপনাদেরকে নেতা হচ্ছেন আর ওই ব্যক্তি যে কোন রাষ্ট্রপ্রধান প্রধান প্রশাসকের সামনে দাঁড়িয়ে থাকে সৎ কাজের আদেশ করলো আর অসৎ কাজ থেকে বারণ করলো আর এই অবস্থায় তাকে হত্যা করে দিল সেও হচ্ছে শহীদদের নেতা স্পষ্ট হচ্ছে না কি বলেছেন যে সামনে দাঁড়িয়ে হক বলছে আর নেক কাজ করার আদেশ করেছে কিন্তু সে এই জালিম প্রশাসক জালিম সরকার তাকে কি করলো প্রহার করলো কি হত্যা করলো মোহাম্মদ রসুল্লাহম বলেন সে হচ্ছে শহীদদের নেতা আমার কথা নয় আপনার আল্লাহর আল্লাহর মধ্যে কত নেকা রয়েছেন সমস্ত নেকাদের নেতা এক ব্যক্তি হবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল তাই কোনো ব্যক্তি নেক হতে পারবে না নবীর তরিকা ছাড়া বলুক আমি আমি ভালো আমি আল্লাহরিক তরিকায় চলার তৌফিক দান করেন আমাদেরকে সিরাতে মুস্তকিম উপর চলার তৌফিক দান করেন আর এর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন এরপরে যখন এই হাদিস আমি বললাম কিন্তু বললাম না তাই না আমিনা আমিন হচ্ছে আল্লাহ রসুন সাল্লিম বলেছেন যখন আমিনব দলিন তখন তোমরা বলিন বলো কারণ যার আমিন ফিরস্তাদের আমিন আমিনের সাথে মিলে যাবে কোন রেবায়তে আছে যার আমিন আকাশের ফিরেস্তাদের আমিনের সাথে মিলে যাবে তার পিছনের গুনা মাফ করে দেওয়া তাই আমরা আমিন বলি আর أرحم الراحمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همّا إلا فرّجته ولا كربا إلا نفسته ولا ضرّا إلا كشفته ولا ذينا إلا قضيته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 فينست وجعل كيده في نحره وجعل تدبيره في تدميره يا سميع الدعاء يا ذا الجلال والإكرام اللهم احفظ بلاد المسلمين من كل سوء ومكروه اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين في كل مكان اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم واجعلهم هداتا مهتدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بارك الله فيكم